বাঙালির সেই উথানলগ্নে জড়িয়েছে পাণ্ডুয়ার খানকা যা ছিল ধর্মীয় সাংস্কৃতিক ও সৃষ্টিসেবা কার্যক্রমের এমন কেন্দ্র যা যে কোনো জাতির জন্যে শ্লাগার মহিমার সেই কেন্দ্রে ছিল বাংলার সেরা গ্রন্থাগার সেরা জ্ঞানতত্ত্বের আগার আখি সিরাজ সেখান থেকে ছড়িয়ে দিতেন প্রেমের বার্তা আখি সিরাজের পরে আপনার পিতা আলাউল হক হন সেই খানকার কাণ্ডেরই তিনি ছিলেন তার বংশের যথার্থ প্রদীপ খালেদি রক্তধার তিনি ছিলেন সত্যিকারের ধারক খালেদি রক্তধারা হ্যাঁ ইসলামের মহান বীর আল্লাহর দরবারি খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহওয়ানহ ছিলেন আপনার পূর্বপুরুষ তার বংশধরের মধ্যে ছিল তার তেজ বিদ্ধতের মতো ছিল সাহসের উত্তরাধিকার লড়াকু মেজাজ আর ছিল প্রবল জ্ঞানতৃষ্ণা ও সাধনা অপরাজেশ মানুষ এই বীর বংশ জন্ম নেন অগণিত দিগ্বিজয়ী সত্যসাধক ও জ্ঞান সাধক ক্রমে ক্রমে তারা ছড়িয়ে পড়েন দুনিয়ার দিকে দিকে হিজড়ি ষষ্ঠ শতকে লাহোর এসে স্থায়ী হন এই বংশের একটি শাখা খালিদি বলে পরিচিত ও শ্রদ্ধেয় ছিল তারা লাহোরের প্রথম প্রজন্মের খালিদিরা সাধারণত জ্ঞান চর্চা ও রণনিপূর্ণতায় খ্যাত ছিলেন পরের প্রজন্মে এসে প্রশাসনিক দক্ষতা ও শিক্ষা প্রতিভার বিকাশ বাড়তে থাকে এই প্রজন্মের এক খ্যাতিমান মনীষী ছিলেন ওমর ইবনে আসাদ খালিদি ব্যক্তিত্ব ছিল তার জাদুকরী নানা মাতৃক গুণের উত্তম ধারক ছিলেন তিনি তিনি ছিলেন যোদ্ধা ও বোদ্ধা শিক্ষক ও সুফি সাধক জ্ঞানে তিনি ছিলেন প্রাজ্ঞ ও বহুমাত্রিক প্রশাসনিক দক্ষতাই প্রশাসনিক দক্ষতাই ছিলেন প্রশংসিত লাহোরে জ্ঞান রাজ্যের ছিলেন অধিপতি সেখানে শাসক শক্তি তাকে ভক্তি করত কিন্তু ইনসাফের নির্দেশনা তিনি দিলে মানত না জুলুম ও ভ্রাতৃহত্যা তারা চালিয়ে যাচ্ছিল খালিদিকে জায়গির আর দিনার্দির হাম দিয়ে তারা চাইতো খুশি রাখতে কিন্তু এতে তিনি খুশি হবেন কেন তিনি লাহোর ত্যাগ করলেন চলে গেলেন দিল্লি সেখানে তার জ্ঞান ও প্রজ্ঞার সুবাস ছড়ালো অভিজাত লোকেরা ভিড় করল তার চারপাশে অল্প দিনেই দিল্লির অন্যতম ধনী হয়ে উঠলেন তিনি আমিরদের সমাগমে মুখর হতে থাকল তার সুখী নীর মুখর সেই নিরে হঠাৎ নতুন আনন্দের ঢেউ জন্ম নিল এক আলোর সন্তান সময় সাতশো এক হিজড়ি তেরোশো এক খ্রিস্টাব্দ ওমরের ঘরে নতুন শিশু আলাউল হক অপরূপ কান্তিময় দেহতার হাসি থেকে যেন ধরে পড়ে মুক্ত যুগ দুটি ডাগর ডাগর উমর শিশুটির মধ্যে দেখেন অনেক সম্ভাবনা আনন্দে তিনি হন উদ্বেল সুক্রিয়াস্বরূপ দান করেন গরিবদের ফকিরদের এতিমদের লোকেরা দান পায় আর দোয়া করে আলাউলের জন্য। হে খোদা শিশুটিকে অনেক বড় বানাও অনেক জ্ঞানী বানাও অনেক ধনী বানাও তোমার অনেক প্রিয় বানাও শিশুটি বড় হয় অমর বিন আসাদ দিল্লির নাগরিক কোলা হলে ক্লান্ত হতে থাকেন তার চারপাশে বিষয়বিত্তের যে দাসত্ব তাতে হাঁপিয়ে উঠেন খ্যাতি বৈভব প্রতিপত্তি এই কী সব এর মধ্যে যে আত্ম উপাসনা দায়িত্ব থেকে যে পালায়ন উচ্চকূটীবৃত্তে আবদ্ধতার যে শ্রেণী চেতনা তা তার আলেম আলেমসত্ত্বাকে বিচরিত করে তুলল যে জীবনের পাখি তিনি পড়েছেন দিল্লিতে তা থেকে চাইলেই তিনি বেরিয়ে আসতে পারছিলেন না হঠাৎ মনে হতো দিল্লি ত্যাগ করাই উচিত কিন্তু চেপে ধরত প্রতিবেশ স্যাকড় বাকড় অবশেষে একসময় সব পেছুটানকে অবজ্ঞা করলেন দিল্লিকে বিদায় জানালেন সব কিছু ছেড়ে চলে এনেন বাংলায় ভালো লেগে গেল বাংলাকে তাকে দাওয়াত করল এই নীল নীল ওদার আকাশ মাথার উপর ভাসমান এই ম্যাঘের জাহাজ এই জ্যোৎস্নার ধরে ধুয়া কবিতার মতো রাত এই নক্ষত্রের হাসিতে শিহরিত তাল মাতালের শাখা এই পাখির গানে পালিয়ে যাওয়া অন্ধকার এই গীতিকাব্যের মতো বহমান নদী মাঠের পর মাঠ ভরা ছন্দময়ালিমায় এই মৌমৌ বাতাস ফুলের গন্ধে ঘুমনা আসা এইসব প্রহর এই সবুজের উচ্ছ্বাসে নিত্যরত শালিকের ঝাঁক হঠাৎ চমকে দেয়া দয়েলের উড়াল ঘুঘুর জগরা মাছ শিকার হাউড়ের পর হাওড় জুড়ে জলের যৌবন তাকে মুগ্ধ করলো এখানকার সহজ সরল প্রাণবান মানুষ আর তাদের ভালোবাসা এই ফল পাখি মাটি মানুষ তাকে যেন কোথাও আর যেতে দেবে না তিনি কোথাও যাননি আর থেকে গেলেন বাংলায় তিনি হয়ে গেলেন বাংলার বাংলা হলো তার আপন বাঙালি বলে পরিচিত হয়ে হলেন খুশি এখানেই তিনি কর্ম ও সাধনার ধারা শুরু করলেন বিপুল ছিল তার বৃত্ত মানুষের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা তিনি বিতরণ করতেন জ্ঞান ও সততা তিনি বিচরণ করতেন জীবনের অনেক গভীরে তিনি বিবরণ দিতেন প্রজ্ঞা ও সজ্ঞার তার হৃদয় ছিল মানবতার একটি আকাশ যেখানে ছায়া পেত সব শ্রেণীর মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়ল তার খ্যাতি বুকে বুকে জমতে লাগলো তার লাগি মায়া লোকেরা পেতে থাকল তার জ্ঞানের প্রাণ বলতে থাকলো মহান মহান বাতাস প্রচার করতে থাকল তার ইতিবৃত্ত সুলতান সিকান্দা শাহ শুনলেন তার সংবাদ রাজধানী পাণ্ডুয় তিনি আমন্ত্রণ করলেন খালেদিকে প্রমাণ পেলেন তার জ্ঞান গরিমার নিশ্চিত হলেন তার সততা সম্পর্কে তার সাথে গড়ে উঠল বন্ধুত্ব অর্থ মন্ত্রণালয় তিনি তুলে দিলেন খালেদের হাতে রাজকুশের টাকা পয়সা হীরামণি মুক্তা এলো খালিদের দায়িত্বে তিনি এসবের যথার্থ ব্যবহার করলেন তিনি অপচয় ও দুর্নীতির লাগাম টেনে ধরলেন জনকল্যাণে ব্যবহার করতে লাগলেন জনগণের সম্পদ সুলতান খুশি হলেন খুব যোগ্য মানুষের হাতে যোগ্য দায়িত্ব তুলে দিতে পেরে তিনি হলেন মুগ্ধ তৃপ্ত রাজ পরিবারের সাথে সম্পৃক্ত হল ওমরের পরিবার অর্থবিত্ত আর সুযোগ সুবিধার অভাব প্রয়োজন নামুটেও মধ্যে বড় হচ্ছিলেন আলাউল হক পিতার তত্ত্বাবধায়নে করতে থাকলেন লেখাপড়া শিক্ষাজীবনে তিনি ছিলেন সবার সেরা বুদ্ধি ও প্রতিভাই ছিলেন অনন্য দ্রুতই তিনি আপন প্রতিবার স্বীকৃতি আদায় করলেন সবার থেকে আলেমদের মধ্যে যুবক আলাউল হয়ে উঠলেন শীর্ষস্থানীয় আবার প্রথম যৌবনে হয়ে উঠলেন দেশের অন্যতম আমির বিদ্যা আছে আছে অর্থবিত্ত বুদ্ধি আছে আছে বংশমহিমা দক্ষতা আছে আছে সততা ফলে আলাউল হক সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন এজন্যে মানুষ তাকে গঞ্জানাবাথ বা গঞ্জেন ওবাথ বলে ডাকত গঞ্জেনাবাথ মানে সম্পদের ভাণ্ডার আর গঞ্জেন ওবাথ মানে শোধিত চিনির ভান্ডার। তার এই উপাধি ভারত জুড়ে খ্যাত হয় উলি সম্রাট শেখ নিজামুদ্দিন আউলিয়া রহিমহল্লা এই উপাধির প্রতি ছিলেন অসন্তুষ্ট কারণ তার পীর ও মসজিদ শেখ ফরিদুদ্দিন রহিমহল্লা এর উপাধি ছিল গঞ্জেশকর বা চিনির হান্ডার আলাউল হকের গঞ্জেনাবাদ উপাধি ছিল গঞ্জেশকরের চেয়েও বড় কিন্তু আলিমদের সর্দার হিসেবে আলাউল হক দরবেশের সন্তুষ্টি অসন্তুষ্টিকে গুরুত্ব দেননি তেমন ভাহ্যিকতার দিকে তার মনোযোগ বাড়ছিল বিলাসী জীবনের দিকে ঝুঁকে পড়লেন আলাউল হক জীবনযাপন করতে লাগলেন রাজাদের মতো আচরণে কমতে লাগল বিনয়ের মাত্রা বৃত্তসুখ এসেছিল তার পিতার জীবনেও তিনি এতে তৃপ্তি পাননি এর স্থূলতা থেকে করেন পালায়ন কিন্তু তরুণ আলাউল উচ্চবংশীয় আবিজাত্য ব্যক্তিত্বের খ্যাতি পাণ্ডিত্য ও বিত্তকে একই সাথে উদযাপন করছিলেন তার মহান পিতা ও পূর্বপুরুষদের কর্মপন্থার পরিপন্থী ছিল এই কর্মধারা তিনি যেহেতু তাদেরই জ্ঞান ও দীনী ধারণ করেছিলেন অতএব বিত্তের প্রশ্নে তাদেরই কর্মধারা তার কর্মধারা হওয়াটাই ছিল যথার্থ তরুণ আলাউ এখানে চুক্তির শিকার হলেন क्यों जैसे खोदा तला दिन और मिल्लतर बड़ ख्यामत ने भिन्न भाव विशेष व्यवस्थापन नानाविध परीक्षार प्रक्रिया आलाउल हकर जीवने नेमे इल मुसीबत परीक्षा आगुने पुरान पर हठात एक हालका असुख हल तर जीवने स्वाबिक थल ना वाकशक्ति कथा बोलते परतें ना बुझिए चोखे देखा समस्या देखें आबछा आबछा जीवन जापन हो उठल जटिल दुस्सह यह चल रही जे अब्दि तर जीवने शायख आँखी सुरजुद्दीन ओस्मानर छोआा लागें आखि ओस्मान छें उपमहदेशर अतम एक साधक मिर्जा मुहम्मद अखतार देहलसह क्यों क्यों जदिवता के बदायुबी मने करें मुफ्ती आबुल खबिर अशराफी देखिए तरह जन्मस्थान भिन्नमत समूह कि ऐतिहासिक मन करें अयोधार एक जन कि ऐतिहासिक विश्लेषण प्रमाणित जी आसले बांगलार सतान গঙ্গা মহানন্দার মিলনস্থলের কাছে মালদহ জেলায় অবস্থিত লখনৌতি এর এক নাম পাণ্ডুয়া কিংবা লক্ষণাবতী এখানেই তার জন্ম তার পিতা ও পিতামহ ভারতের উত্তর উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে আসেন বাংলায় বাংলাকে তখন ধরা হতো ভারতের অন্যতম সমৃদ্ধ অঞ্চল ভাগ্যান্নাশনে এখানে আসতেন অনেকেই আখি সিরাজের পরিবার এখানে জ্ঞান ও আত্মচর্চায় মনোযোগী ছিল আখির বয়স যখন চোদ্দ বছর তখন তিনি চলে যান নিজামুদ্দিন আউলিয়ার খানকাই তার পিতা ও পিতামহ ছিলেন সাইখের বিশেষ মরিদ আকি এখানে এসে কঠোর সাধনা শুরু করেন অবস্থান করেন কয়েক বছর গ্রহণ করেন আউলিয়ার শিষ্যত্ব প্রতি বছর একবার আসতেন লক্ষ্নৌতিতে আসতেন মায়ের সাথে সাক্ষাতের জন্যে কয়েকদিন মায়ের সেবা করে চলে যেতেন আউলিয়ার খানকাই সাধনায় তিনি ছিলেন ক্লান্তিহীন চারিত্রিক গুণাবলী ও সেবার ক্ষেত্রে ছিলেন অনন্য অগণিত মরিদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রাহিমহল্লা তার প্রতি রাখতেন বিশেষ দৃষ্টি তার প্রধান তিন শিষ্য ছিলেন কালামুদ্দিন নাসিরুদ্দিন ও সিরাজউদ্দিন এদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন সিরাজউদ্দিন নাসিরউদ্দিনকে বলা হতো চেরাগে দেহলবী বা দিল্লির চেরাগ আর সিরাজুদ্দিনকে তিনি রাখতেন আয়নায়ে হিন্দুস্তান বা ভারতবর্ষের আয়না বলে আত্মাধিক সাধনার এক পর্যায়ে তিনি তাকে খেলাফত প্রদান করেন তবে বলে দেন যে কাজ তোমাকে দিচ্ছি এই জন্যে ধর্মীয় জ্ঞানের পারদর্শিতা অপরিহার্য কিন্তু তুমি তো এখনও প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হওনি এই বক্তব্য শুনলেন শায়েখের আরেক মরিদ বিজ্ঞ আলেম ফখরুদ্দিন জরাদি তিনি আর্জ করলেন আমার ভাই সিরাজুদ্দিনকে ছয় মাসের মধ্যে আলেম বানিয়ে দেব হলও তাই সিরাজুদ্দিনের জন্যে তিনি লেখেন আরবি শব্দতত্ত্বের একটি বই প্রিয় ছাত্রের নামে এর নাম দেন তাফসিরে ওসমানী বা ওসমানী তিনি তাকে পড়ান মাওলানা রকুন বিখ্যাত কাফিয়া মুফাসাল কুদুরি, মজমাউল বাহারাইন সহ মাধ্যমিক স্তরের অনেকগুলো গ্রন্থ ক্রমে জ্ঞানতত্ত্বে তিনি হয়ে ওঠেন পারদর্শী ছয় মাস পরে তিনি যান খাজার দরবারে খাজা তাকে ধর্মীয় বিষয়ে করেন বিস্তর জিজ্ঞাসা তিনি যথার্থ জবাব দিয়ে খাজাকে করেন সন্তুষ্ট খাজা প্রদত্ত খেলাফত লাভ করে পূর্ণতা শাইখ নিজামুদ্দিন আউলিয়ার ইন্তিকাল হয় কিছুদিনের মধ্যেই তখন তেইশো সাল ধর্মীয় পাঠ গ্রহণ সমাপ্ত করে আখি সিরাজ গমন করেন আপন পীর ভাই হাজরত নাসিরউদ্দিন চেরাগে দেহলবির দরবারে সেখানে অব্যাহত রাখেন সাধনা চেরাগে দেহলবী তাকে বাংলার দরবেশের পদবিতে ভূষিত করেন একাধারে তিন বছর তিনি অবস্থান করেন খানকায় নাজামীতে নিজের দরবারে পড়ে থাকেন মহান এই সাধক চেরাগে দেহলবীর কাছে এ ছিল লজ্জার তিনি তাকে পরামর্শ দেন বাংলায় চলে যান এবং দেশবাসীকে পথ প্রদর্শন করেন আখি সিরাজ বাংলায় আসতে আগ্রহী ছিলেন না তেমন তিনি বরং নির্জন সাধনা ও আত্মনির্মাণী ছিলেন অধিকতর মনোযোগী এরই মধ্যে সামনে এলো রাজনৈতিক জটিলতা তেরোশো সালে দিল্লির সিংহাসনে আরোহ করলেন মুহাম্মদ বিন তুঘলক তার ছিল সুদূর প্রসারী কিছু প্রকল্প তেরোশো সালে দিল্লি থেকে তিনি দেবগিরি বা মহারাষ্ট্রের দৌলতাবাদে স্থানান্তর করেন ভারতের রাজধানী অগ্রসর নাগরিকদের তিনি দেবগিরিতে পাঠানোর চেষ্টা করেন যাকে মেনে নিতে নাড়াচ্ছিলেন অনেকেই ছিলেন আঁখি সিরাজু ফলে তিনি দেবগিরিতে না গিয়ে বাংলায় ফেরার কথা ভাবতে লাগলেন এদিকে চেরাগে দেহলভী তারা দিচ্ছিলেন বাংলায় যেতে কিন্তু এখানে তো আছেন শায়েখ আলাউল হক আঁখি জানতেন বাংলায় আলাউল হকের অপ্রতিহত প্রভাবের কথা নিবেদন করলেন সেখানে আমি গেলে কি লাভ সেখানে তো রয়েছেন প্রভাবশালী আলেম শাইফ আলাউল হক চেরাগে দেহলবি বললেন সেখানকার ভূমি আপনার জন্যে অপেক্ষা করছে সেখানে যাওয়াই হবে উত্তম আলাউল হকের মর্যাদা থাকবে আপনার নিচে। আপনার আসন সবার উপরে যান আঁখি সিরাজ এলেন পাণ্ডুয় সাদুল্লাপুর মহল্লায় নিজের আবাসস্থলের কাছে গড়লেন খানকা ঘরে নিলেন বিশাল গ্রন্থাকার। রচনা করলেন আরবি ব্যাকরণ গ্রন্থ হায়দায়ত উহ অনেকের মতে মিজানু সরফ বা ফার্সি ভাষায় রচিত আরবি ব্যাকরণ গ্রন্থ পানজেগঞ্জ তারই রচনা এখানে তাকে ঘিরে জ্ঞান ও শুদ্ধির ব্যাপক আলোক বিস্তৃত হতে থাকলো। অচিরেই তার সাক্ষাৎ হল আলাউল হকের সাথে দুই আলিম একজন বিখ্যাত প্রতাপশালী আর একজন অখ্যাত ফকির আলাউল হক শুনলেন আঁখি সিরাজকে তার রহস্যালাপ ও অবিজ্ঞানকে নবাগত দরবেশকে তিনি পাঠ করলেন হৃদয়ের চোখ দিয়ে আঁখির মধ্যে অনুভব করলেন এমন কিছু যা তিনি হারিয়ে ফেলেছিলেন তার মধ্যে আছে এমন সত্ত্ব যে সত্য কিতাবে পড়েছেন কিন্তু অধিকার করতে পারেননি তার চেহারা ও চেহারায় বুকে ব্যক্তিত্বে আছে এমন আলো যা কেবল জন্ম সাথে বিশেষ সম্পর্কের শক্তিতে একজন আলিম হওয়া এই আলোরই জন্যে রাজকীয় বিলাস ও ঐশ্বর্যে এই শক্তি এই আলো প্রাণ পায় না এ থাকে দুনিয়া বিমুখ প্রেমিকের জ্বলন্ত এ আরও জ্বালাতে হয় হৃদয়ের প্রদীপে জ্বালিয়ে নিতে হয় আরেকটি হৃদয় থেকে এর জন্য বিসর্জন দিতে হয় নিজের ব্যক্তিত্ব ও আহামিকা মনের ভেতর প্রতিপত্তির যে দেবতা বাসা করেছে তাকে ঝেড়ে ফেলতে হয় ভেতর থেকে আলাউল হক তাই করলেন তিনি নিজের জীবন ধারা বদলে দিলেন একেবারে হয়ে গেলেন আঁখি সিরাজের মরিত আঁখি সিরাজের দোয়া ও চিকিৎসায় তার বাঘশক্তি ফিরে এলো চোখের অসুখ ভালো হলো। ফিরে পেলেন আবারও দৃষ্টিশক্তি মরিদ হওয়ার পরে মুর্শিদের সান্নিধ্য ছাড়া তিনি থাকতে পারতেন না নতুন পথের পথিক হলেন তিনি সব কিছু ছেড়ে চলে গেলেন আঁখে সিরাজের খানকায় জ্ঞান বংশমর্যাদা ও সম্পদের আহোম পিছতে লাগলেন পায়ের তলে স্বভাব হতে থাকলো নরম ব্যবহার হতে থাকলো আরও মধুর ছুঁড়ে ফেললেন দামি পোশাক গ্রহণ করলেন গরিবের বেশ সাধারণ মানুষের সেবাই হলেন নিয়োজিত ভুগ নয় এখন ত্যাগেই তার সুখ সুখের জন্যে নয় অন্যের দুঃখ হরণেই তার ব্যাকুলতা জাঁকজমক নয় অতি নগণ্যের সাথে নিজেকে মিশিয়ে দেয়াতে তার আনন্দ মুখে সুন্দর হাসি চোখে সত্যের শিখা বুকে অনির্বাণ মানবপ্রেম এতিম অসহায় বিখারী মানুষগুলোর মধ্যে ডুবিয়ে রাখেন নিজেকে আর করেন মুর্শিদের সেবা দর্শকেরা তা দেখে বিস্মিত হয় কয়েক বছর আগের আলাউল হককে যারা দেখেছে তারা তার কঠোর ও কষ্টকর সাধনা দেখে চোখের পানি ধরে রাখতে পারতো না মুর্শিদের খাদ্য গরম রাখার চুল্লি মাথায় রাখতেন তিনি চুল্লির তাপে পুড়ে গিয়েছিল মাথার চুলগুলো এই দৃশ্য দেখে অন্যসব আমির ওমারা হাসাহাসি করত বিদ্রুপ করত তাকে নিয়ে কিন্তু এসবের প্রতি ব্রুক্ষেপ ছিল না তার অভিজাতেরা বলতো পাণ্ডুয়ার প্রধান আলেম আলাউল হককে অস্ত্র ছাড়াই মেরে ফেলেছে এক ফকির তিনি এখন আত্মসত্ত্বা হারিয়ে ফেলেছেন ভূতভুদ্দি উদাও হয়ে গেছে তার থেকে আসলে আলাউল হক বুধবুদ্ধির নতুন তাৎপর্য হয়েছিলেন উজ্জীবিত আত্মসত্ত্বাকে পেতে চাইলেন একেবারে জীবন্ত রূপে। নিজের অনেক কিছুকে মেরে ফেলে হতে চাইছিলেন মৃতদের জীবন শব্দের আলেমের সীমানা ডেঙিয়ে হতে চাইছিলেন হৃদয়ের আলেম এতদিন তিনি ছিলেন তত্ত্ববাগিস শাস্ত্রবিদ জ্ঞান ও মনীষার দুটি বিচ্ছরিত হতো তার ব্যক্তিত্বের জ্ঞান চর্চা তাকে দিয়েছিল উথানের মন্ত্র এতদিন শিখেছিলেন উপরে উঠা আখির কাছে এসে শিখলেন নিচে নামা মানবতাকে উচ্চে তুলে নিজেকে তৃণতার কাতারে নিয়ে যাওয়া অন্যকে মহান করে আলোকিত করে সবার জন্যে বেঁচে থাকা সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে মাটি করে দেয়া আলাউল হক যখন সাধনার গন্তব্যে উপনীত হলেন আখি তাকে দিলেন খেলাফত তার হাতে তুলে দিলেন আপন খানকা নিজের কন্যাকে তার কাছে বিয়ে দিয়ে তাকে বরণ করলেন জামাতা হিসেবে तर अनुसारीर अनुसरण करल आलाउलर नेतृत्व धीरे धीरे खानका उठल सब श्रेणी मानुषर प्राण केंद्र मुस्लिम अमुस्लिम निर्विशेषे सकल केंद्र होते थे आलाउल हक एक बार तीन लोकान्तरित आबा अविश्वास व्यापकता और गभरता नहीं मानुष हृदय राजशासन दिखे जा